ইন্টারনেট গভর্নেন্সের ইতিহাস অধ্যজনের আগে বোস্টনের বার্কম্যান ক্লেইন সেন্টারে স্কট ব্র্যাডনারের ইতিহাস অফ দ্য ইন্টারনেট শীর্ষক উপস্থাপনা দেখা মূল্যবান হতে পারে সম্পাদিত স্কট ব্র্যাডনার যিনি এয়ারপানেট এবং আইটিএফের একজন অভিজ্ঞ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত ইন্টারনেট সোসাইটি ট্রাস্টি এবং দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন এই আলোচনায় তিনি ইন্টারনেট তৈরির কারণ এবং প্রযুক্তিগত দিক সম্পর্কে একটি ইতিহাস তুলে ধরেছেন এছাড়াও কেন ইন্টারনেট এতটা প্রভাব বিস্তার করেছে এবং ভবিষ্যতে ইন্টারনেটকে এখনকার তুলনায় কম বিপ্লবী করে তুলতে পারে এমন কিছু চ্যালেঞ্জ সম্পর্কেও আলোকপাত করেছেন এই উপস্থাপনার পরে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় সংগ্রহের তারিখ ছয় মে দুই ইন্টারনেট গভর্নেন্স কি ভিডিও 4 মিনিট পঞ্চাশ সেকেন্ড ইন্টারনেট গভর্নেন্সের মৌলিক ধারণাগুলোর একটি পরিচিতি আমাদের এই ধারণার অনুসন্ধানের জন্য ভিত্তি তৈরি করে ইউরোসিগে উল্ফ গ্যাং এর ভিডিওটি দেখুন এটি দেখার জন্য কিছু সময় আলাদা করে রাখুন ভিডিওটির দৈর্ঘ্য এক ঘন্টা বাইশ মিনিট এখানে সার্কেলাইডিতে উলফ গ্যাং ক্লেইন ওয়াক্টারের একটি প্রবন্ধ রয়েছে যার শিরোনাম মূলত প্রকাশিত হয়েছিল 4 মার্চ দুই সাল ইন্টারনেটের অগ্রদূতের প্রাথমিক কাজ যা আজকের ইন্টারনেটকে গঠনে সাহায্য করেছে তা ভিডিওর পরে উল্লেখিত চারটি মূল মাত্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে বলা হয় এই মাত্রাগুলো বর্তমান এবং ভবিষ্যতের ইন্টারনেট বোঝার ক্ষেত্রে সহাযোগ ইন্টারনেটের পঞ্চাশতম বার্ষিকী আটাশ অক্টোবর দুই হাজার উদযাপনের স্মারক হিসেবে তিনজন ইন্টারনেট অগ্রদূত বিন্টসেরফ লিওনার্ড ক্লেইনক এবং স্টিভ ক্রোকার লস অ্যাঞ্জেলেসে আইক্যান অফিস পরিদর্শন করেন এবং ইন্টারনেটের শুরুর দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেন ভিডিওটি দেখুন যার দৈর্ঘ্য একান্ন মিনিট প্রযুক্তি ইন্টারনেটের প্রযুক্তিগত বিবর্তন শুরু হয়েছিল প্যাকেট সুইচিং এবং এয়ারপানেট নিয়ে গবেষণার মাধ্যমে যা ইন্টারনেটের ভিত্তি হয়ে ওঠে প্যাকেট সুইচিং টিসিপি আইপি প্রোটোকল এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার ইন্টারনেট প্রযুক্তির বিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপ ছিল ব্যবস্থাপনা ইন্টারনেটের অবকাঠামো পরিচালনা এবং ব্যবস্থাপনার প্রাথমিক পদ্ধতিগুলো এর উন্নয়নের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক গঠন করে এবং আজকের ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেম কিভাবে গড়ে উঠল তা বোঝাতে সাহায্য করে সম্প্রদা এখানে সামাজিক দিকটি উল্লেখযোগ্য যা সেই বিস্তৃত ব্যক্তি ও অংশীদারদের সম্প্রদায়ের সাথে সম্পর্কিত যারা একসঙ্গে কাজ করে ইন্টারনেট এবং এর প্রযুক্তি তৈরি ও বিকশিত করেছেন বাণিজ্যিকীকরণ ইন্টারনেটের বাণিজ্যিকীকরণ কার্যকরভাবে ইন্টারনেটকে একটি গবেষণা ফলাফল ভাগাভাগির নেটওয়ার্ক থেকে রূপান্তরিত করে একটি ব্যাপকভাবে ব্যবহৃত এবং সহজলভ্য তথ্য ও যোগাযোগ অবকাঠামোতে যার উপর আজকের সমাজের একটি বড় অংশ নির্ভরশীল নিম্নলিখিত গবেষণাপত্রটি কপিরাইট দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুই ইউএসএ ইউরোপীয় ইউনিয়ন ইউ ডেলিগেশনের কমিশঙ্কিত একটি সিরিজের অংশ এই গবেষণাপত্রের উদ্দেশ্য হল ইন্টারনেট গভর্নেন্স বিষয়ে ইউ যুক্তরাষ্ট্র সম্পর্কের কার্যকারিতা উন্নত করার জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা প্রদান করা এটি মিলিত এবং বিপরীত মতাদর্শগত অবস্থানগুলি বিশ্লেষণ করে সাধারণ স্বার্থগুলিকে তুলে ধরে এবং সহযোগিতা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করে এই গবেষণাপত্রের প্রধান শ্রোতা হল ইউ ডেলিগেশন যাদের উদ্দেশ্যে এই সুপারিশগুলি প্রণয়ন করা হয়েছে ইউ ডেলিগেশন গবেষণাপত্রের ক্ষেত্র এবং কাঠামো নির্ধারণে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিল এবং প্রাথমিক খস্টাগুলোর উপর বিস্তারিত প্রতিক্রিয়া প্রদান করেছে ইউ ডেলিগেশনের সম্মতিতে এই গবেষণাপত্র বর্তমান পরিস্থিতির একটি বিস্তৃত পটভূমি প্রদানের চেষ্টা করে না এর পরিবর্তে এটি কার্যকরী চরিত্রের এবং এমন বিষয়গুলোর উপর আলোকপাত করে যা সফল পদক্ষেপ বা উত্তেজনার ক্ষেত্রকে চিত্রিত করে এগুলোই সুপারিশ প্রদানের প্রেরণা তৈরি করে যা ইউ ডেলিগেশনকে লক্ষ্য করে প্রদান করা হয়েছে গবেষণাপত্রটি ইন্টারনেট গভর্নেন্স এবং মাল্টিস্টেক হোল্ডারিজমের একটি কার্যকরী সংজ্ঞা দিয়ে শুরু হয় বাজিক পরিবেশ থেকে পরিবর্তনের চালকগুলোর বিশ্লেষণ করে এবং ইন্টারনেট গভর্নেন্সের প্রধান ভূমিকা পালনকারী এবং প্রক্রিয়াগুলো পর্যালোচনা করে এরপর এটি সেই ক্ষেত্রগুলোর বিশ্লেষণ করে যেখানে ইউ যুক্তরাষ্ট্র সম্পর্ক কার্যকরভাবে কাজ করছে কার্যকারিতার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে প্রতিটিকেস স্টাডি দ্বারা উদাহিত এবং ইন্টারনেট গভর্নেন্সের ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয়া গবেষণাপত্রটি পাঁচটি সুপারিশ প্রদান করে যার মধ্যে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব রয়েছে যা ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়াগুলোর কার্যকারিতা মাপা এবং উন্নত করার জন্য কাজ করবে ইন্টারনেট গভর্নেন্স নিয়ে যে কোনো আলোচনা সাধারণত প্রযুক্তিগত শব্দ এবং সংক্ষিপ্ত রূপে পূর্ণ থাকে এই গবেষণাপত্র এর ব্যতিক্রম নয় কারণ এর প্রধান শ্রোতা হলেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা এবং এর উদ্দেশ্য হল কৌশলগত ও কার্যকরী পরামর্শ প্রদান করা বিশেষটির নতুন আগ্রহীদের জন্য লেখকগণ গবেষণাপত্রে ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দ এবং সংক্ষেপগুলোর একটি তালিকা প্রদান করেছেন তাদের অর্থ ব্যাখ্যা করার জন্য সংগ্রহের তারিখ এক জুলাই দুই হাজার